আমি এসে বছর ট্রেনিং দিই এসলামিক জহাদা কিংগে বেঙ্গল আমি জিহাদনা ছোট দে খুশাল রাখে গো মাতা মার না ছোড় হিন্দু ধরমে আয়োজন ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহাত আল্লাহ আমাদের ইমান এবং আমলের হেফাজত করুন এবং আমাদের ইমানে পবিত্রতা দান করুন দুনিয়ার বিভিন্ন প্রান্তে নির্যাতিত নিপীড়িত মাজলুম মুসলিম ভাই বোনদের সাহায্য করুন এবং জালিমদের বিরুদ্ধে দৃঢ় পদ মুজাহিদদের বিজয় দান করুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা উম্মার এক ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার কাফির মুসলিক শক্তি আজ এক যুগে মুসলিম উম্মার উপর ঝাঁপিয়ে পড়েছে দুনিয়ার এমন কোনো প্রান্ত বাকি নেই যেখানে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মতের আত্মনাদ জিল্লতি আর আহাজারি নেই সিরিয়া ফিলিস্তিন ইরাক ইয়েমেন সাহেল অঞ্চল আফগানিস্তান কাশ্মীর আড়াকা নুইঘুর প্রতিটি ভূখণ্ডে মুসলিমদের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন এই নির্যাতন এই দুর্দশা যে শুধু উম্মার জন্য জিল্লতির তা নয় বরং এগুলো আমাদের মতো গাফেলদের জন্য সতর্কবাণী এগুলো হলো আমাদের গাফিলতি থেকে জেগে ওঠার জন্য নিদর্শন কিন্তু আমরা এখনও দুনিয়ার নেশায় আসক্ত জাহেলিয়াতে নিমজ্জিত সস্তা সুখের রং তামাশা নিয়ে জীবনকে উপভোগ করার চিন্তায় আমরা মশগুল অথচ আমরা ট্যাও পাচ্ছি না যে আমাদের দিকে রক্ত রক্তসুনামি ধেয়ে আসছে যেখানে কাফিরদের মধ্য থেকে অনেকে এসব জুলুম নির্যাতনের ব্যাপারে ডকুমেন্টারি প্রতিবেদন তৈরি করে দুনিয়ার সামনে এই জুলুমগুলো তুলে ধরার চেষ্টা করছে সেখানে উম্মার অংশ আমরা এসবের কোনো খবর রাখি না এটা আমাদের জন্য চরম লজ্জার কারণ ছাড়া আর কিছুই না আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দিনকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছি যেভাবে দিন পালন করলে সেটা আমেরিকা ইন্ডিয়া কিংবা হাসিনার পছন্দনীয় হবে নিজেদের স্বার্থের কোনো ক্ষতি হবে না হাসিনা কিংবা তার মনেই আমেরিকা ভারত আমাদের উপর নারাজ হবে না আমরা সেভাবেই আল্লাহর দিনকে বদলে নিয়েছি আল্লাহর রাসুলসাল আলী সাল্লাম বলেছেন এই উম্মা এক দেহের মতো কিন্তু রাসুল সাল্লাহ আলীমুয়েসাল্লামের এই পবিত্র কথা আজ আমাদের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না অথচ আমরা মাল মুশিক মুদির ভাষণ শোনার জন্য কিংবা হাসিনার প্রতি সুক্রিয়া জ্ঞাপনের জন্য নিজেদের কুজার করে দেই আল্লাহর এজ্জতের কসম জেনে রাখুন আল্লাহর কাছে আমার কিংবা আপনার মন ইসলামের কোনো মূল্য নেই এক পয়সাও না যা রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তার কোনো মূল্য যদি আমার বা আপনার কাছে না থাকে তবে নিশ্চিত ধরে রাখুন আল্লাহর কাছেও সেই দিন আমার কিংবা আপনার কোনো মূল্য থাকবে না যেদিন এক আল্লা ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না একই সাথে এও জেনে রাখুন যে আজ আমরা অতিক্রম করছি পৃথিবীর ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সমগ্র বিশ্ব জুড়ে চলা ঘটনা প্রবাহ আমাদের সবাইকে একটি অন্তিম ও চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আপাতভাবে বিশৃঙ্খল মনে হলেও সবকিছু গড়িয়ে চলছে এক অমোঘ অবধারিত উপসংহারের দিকে আল্লাহ যখন কোনো কিছু চান তখন এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপায় উপকরণের ব্যবস্থা করে দেন ক্ষেত্র তৈরি করেন আজ বিশ্ব জুড়ে যা কিছু আমরা দেখছি তার সবই এক ঐতিহাসিক পট পরিবর্তনের ক্ষেত্রকে প্রস্তুত করছে আর এমনই এক ক্ষেত্রের দিকে আজ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রের নাম হলো হিন্দ বা ভারতীয় উপমহাদেশ সমগ্র ভারত জুড়ে হিন্দুত্ববাদের আগ্রাসন আপনাদের কারো অজানা থাকার কথা না ভারত জুড়ে এখন বইছে অখণ্ড ভারত হিন্দুত্ববাদ রাম মন্দির আর গেরুয়া সন্ত্রাসের প্রবল স্রোত উনিশশো এর কলকাতা দাঙ্গা উনিশশো এর নেলি মেসাকার উনিশশো উনসত্তরের গুজরাট দাঙ্গা উনিশশো বিরানব্বইয়ের বাবরি মসজিদের শাহাদাত এবং বোম্বে দাঙ্গা দুই হাজার গুজরাট দাঙ্গা দুই হাজার তেরো এর মুজাফরনগর দাঙ্গাসহ মুসলিমদের বিরুদ্ধে অনেক ঘৃণ্য অপরাধের পেছনে আছে এই হিন্দুত্ববাদী সোতটুর কালো হাত मध्यप्राच्य बृहत्तर इजराइल नामक यहाुदीराष्ट्रे अनुकरणे हिन्दुत्व अखंड भारत करते स्थान मालउ नहीं दौर सामिक समय प्रचंड भावे बश्चिम बंग उत्तर प्रदेश सह सारा भारत जुड़े गोमता रक्षार नामे निीह मुस्लिम दे रस्त पीटिए हत्या का हेला लाफ जिहर मिथ्य जुहद देखिए मुस्लिम जान कूपे और पुड़िए मारा हम প্রশাসন উচ্চ আদালত ও মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় চলছে রাম মন্দির নির্মাণের ভিন্ন সরযন্ত্র। একই সাথে মুসলিমদের রক্ত দিয়ে কাশ্মীরে লেখা হচ্ছে ইতিহাসের ভয়ঙ্কর এক ট্রাজেডি হানাদার ভারতীয় বাহিনীর আগ্রাসন নির্যাতন চলছে অবিরাম বিবিসি এবং রয়টার্সের মতে ১৯৪৭ থেকে কাশ্মীরে সাতচল্লিশ হাজার মুসলিমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে এই হলো শুধু মুস্টিকদের হাতে নিহত মুসলিমদের সংখ্যা কত যে কিংবা বন্দী করা হয়েছে ভালো জানেন। শুধু ধর্ষণ করা হয়েছে দশ হাজারের উপর মুসলিম নারীকে প্রায় আট দশক ধরে নির্বিচারে কাশ্মীরের মুসলিমদের উপর চালানো হয়েছে রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাস রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হানাদার মালয় বাহিনী এই অপরাধগুলো করেছে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাতে মালাউন আর্মি কুনান এবং পশপুরা গ্রামের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে এক অপারেশন চালায় আলাদা করে ফেলা হয় গ্রামের সমস্ত পুরুষদের হিউম্যান রাইটস ওয়াচের মতে শুধুমাত্র এই এক রাতে গণধর্ষণের শিকার হয় দেড়শো জন মুসলিম নারী ভারতীয় মুসলিক বাহিনী কাশ্মীরের মুসলিম নারীদের ধর্ষণ করাকে প্রশাসনিক রূপ দিয়েছে ভারতীয় মালাউনরা ধর্ষণকে ব্যবহার করছে যুদ্ধের অস্ত্র হিসেবে কিন্তু তবুও একাত্তর আর মুক্তিযুদ্ধের কথা বলা বাংলাদেশি মিডিয়ার কাছে নির্যাতিত কাশ্মীরা হল জঙ্গি আর ভারতীয় মুষ্টি বাহিনী সীমান্তে মানুষ মারা বিএসএফ হল পরম বন্ধু মোদীর উত্থানে বলিয়ান হয়ে হিন্দুত্ববাদীরা পুরো ভারতকে এখন গুজরাট আর কাশ্মীর বানাতে উঠে পড়ে লেগেছে আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের কথা ভুলে যাননি হত্যার হুমকি দিয়েছে পাশাপাশি এই হিন্দুত্ববাদীরা গোটা ভারত জুড়ে গড়ে তুলেছে বিভিন্ন আধা সামরিক বাহিনী উগ্র হিন্দুত্ববাদের সন্তাসী মতবাদে দীক্ষিত উন্মাদ মালাওন্নদের প্রশিক্ষণ দিচ্ছে लक्ष लक्ष मालवर का विषा बक्तव्य उ मुस्लिम घृणा सबकिछ मूल मैसेज एक मुस्लिम देर हत्या अखंड भारत गुड़ते এসব পুরোহিত প্রশিক্ষক এবং খোদ যোগী আদিত্যনাথ স্বীকার করেছে যে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এসব কিছুর সাথে চলছে ভারতের ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত মুসলিম নাম নিশানা মুছে ফেলার চক্রান্ত শুধু মুসলিম নাম হবার কারণে শত বছরের ঐতিহাসিক এলাকাগুলোর নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে এমন এমনকি তাজমহলের নাম বদলে রামমহল নাম দেওয়ারও দাবি তোলা হচ্ছে যে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করে মুসলিমদের নিশ্চিহ্ন করে তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় ভারতীয় উপমহাদেশের অবস্থা এখন এমন এক অগ্নেয়গির মতো যে কোনো সময় যার বিস্ফোরণ শুরু হতে পারে মালাউন হিন্দুদের সাথে অচিরেই এক ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে এই উপমহাদেশের মুসলিমদের কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই যুদ্ধের ব্যাপারে আমাদের সতর্ক সতর্কবাণী ও সুসংবাদ জানিয়ে গেছেন খাতামিজিনাল্লাহ আলিমু আসাল্লাম রাসুল সাল্লিমুসাল্লাম আমাদের জানিয়ে গেছেন হিন্দুস্তানের এক ভয়াবহ যুদ্ধের কথা হাদিসে এই যুদ্ধের বর্ণনাও এসেছে এসেছে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মান এবং মর্যাদার কথা এমনকি এই যুদ্ধের ফলাফল কী হবে সেটাও আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন এই যুদ্ধের কথা জানার পর সাহাবি আবু হুরের রাজিয়াল্লাহ তালানহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তার সমস্ত কিছু ব্যয় করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অথচ আজ এ যুগে হিন্দির মাটিতে অবস্থানরত এই আমরা বাস্তবতার ব্যাপারে বড়ই উদাসীন হে আমার মুসলিম ভাই বোনেরা জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহর গড়াচ্ছে না এটাই কি সেই প্রতীক্ষিত গাজওয়াই হিন্দ না চারোপাশে তাকিয়ে দেখুন প্রেক্ষাপট পর্যালোচনা করুন শুনে নিন হাদিসে উঠে আসা প্রতীক্ষিত গাজওয়াই হিন্দের বর্ণনা তারপর মিলিয়ে নিন আজকের বাস্তবতার সাথে থেকে বর্ণিত তিনি বলেছেন আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসেফ মারিয়ামা আলি হিমা সালামের সাথে মিলে যুদ্ধ করবে মুসনাদ আহমদ নাসাই ও বাই হাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে শেখ আলবানী হাদিস টিকে বলেছেন এছাড়াও শেখ শোয়াইব আর নাউদ হাদিস হাসান বলেছেন دتو حديث عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر আবু হুরাই আল্লাহ বলেন রাসুল্লাহ আলী সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হবো সর্বশ্রেষ্ঠ শহীদ আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হবো যাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হাদিসটি মুসরাদ আহমদে বর্ণিত হয়েছে শেখ হালবানী ও শেখ শোয়াইব হাদিসটিকে দাইব বলেছেন কিন্তু প্রসিদ্ধ মুহাফিজ शेख আহমদ শাকির তার তাহকিককৃত মুসনাদ আহমাদে হাদিসটিকে সহিহ বলেছেনwidetilde Hadith An Abi Hurayra radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alayhi wasallam wa zakara al-Hind fa qala la yaghzu anna al-Hind lakum يغفر الله ظنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال أبو هريرة وإن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلا أحرسن أن أدنوا منه وأخبره অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের সেকলের ডান্ডাবেরি পড়িয়ে টেনে নিয়ে আসবে আল্লাহ তালা সেই দলের ক্ষমা করে দিবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে সালামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত আবু হুরের রাদি আল্লাহ তালু বলেন আমি যদি গাজবতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দিব এবং এতে অংশগ্রহণ করব অতপর যখন আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হবো জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে সিরিয়ায় গিয়ে ইসেবনে মারিয়ামা আলিহসাল্লামের সাথে মিলিত হবে হে আল্লাহ রাসুল আমার খুব ইচ্ছা যে আমি ইসা আলি সাল্লা সাল্লামের হয়ে তাকে বলবো যে আমি আপনার সান্নিধ্যপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল সাল্লি সাল্লাম মুচকে মুচকে হাসতে লাগলেন এবং বললেন আবু হুরাইরা সেই যুদ্ধ অনেক দেরি অনেক দেরি হাদিসটি দাওয়াইফ সনদে নুআইম বিন হাম্মাদের আল হয়েছে চতুর্থ হাদিস আন সুরাইমিন قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم لا تقاتلن المشركين حتى تقاتل بقيتكم الدجال على نهر بالاردن انتم شرقیه وهم غربیه وما ادري اين الاردن يومئذ من মুজাহিদরা, জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে মজমাউজাইদ গ্রন্থে হাদিসটি উল্লেখের পর হাফিজ হাইসামিয়া রাহিমাহুল্লা বলেন হিম তাবরানি হাইমমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন আর বজ্জার উল্লেখিত হাদিসটির বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য সুতরাং আমরা দেখতে পেলাম হাদিসগুলোর কিছু শাহি কিছু হাসান এবং কিছু দোয়াইফ তবে এই দোয়াইফগুলো একটিও মারাত্মক নয় বরং সবগুলোই সহনীয় পর্যায়ের সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গজরাতুল হিন্দের হাদিস শাহী বা কমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয় এজন্যই শেখ আলবানি রাহিমহল্লা সুনারের নাসাইতে বর্ণিত গজরতুল হিন্দের হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যা পেলাম তা হচ্ছে এটা আল্লাহ রাসুল সাল আলীসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে যুদ্ধটি হবে হিন্দ বা ভারতীয় উপমহাদেশে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় এই জিহাদ হবে হিন্দুস্তানের মুশরিক তথা মূর্তি পূজারই হিন্দুদের সাথে এই জিহাদে সর্বাত্মকভাবে নিজের যান মাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত যেমনটি আবু হুরের বলেছেন কি তিনি এই যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে শরিক হয়ে ঈসা আলিহি সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং মালাউন রাষ্ট্রপ্রধানদের হাতে পায় শিকল পড়িয়ে তাদেরকে বন্দি করে নিয়ে আসা হবে গজবাতুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ইসা আলীহি সালামের সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত এই যুদ্ধের যুগের অনেক পরে আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে মুজাহিদদের হতে যারা গাজী হয়ে ফিরবেন তারা ইসা আলী হিসালুয়া সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরিক হবেন দুঃখজনক ভাবে বর্তমান সময়ের অনেক বিক্রি হয়ে যাওয়া আলিম রাজুয়া হিন্দের এই হাদিসগুলোকে গুলোকে দয়াই ফাঁকা দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করেন তারা এটি উল্লেখ করতে ভুলে যানি রাহিম সুনানা নাসাইতে বর্ণিত গাজওয়াতুল হিন্দের হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন প্রচলিত আরেকটি ভ্রান্তি হল হিন্দ বিজয় একবার হয়ে গেছে তাই গাজওয়া হিন্দু হয়ে গেছে যারা এই মত পোষণ করেন তাদের কারো কারো মতে এই গাজোয়া বনু উমাইয়ার শাসনামলে মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে কারো মতে সুলতান মাহমুদ গজনবী ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু গজরাতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে এটা প্রতিভাত হয় যে এই যুদ্ধ এখনও হয়নি বরং ঈসা আলিহি সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদির নেতৃত্বে এটি সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজিরাই সিরিয়ায় গিয়ে ঈসা আলিহি সালাতুয়া সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে কথা এসেছে তা এখনো সংগঠিত হয়নি اي حديث تصيحيه لي شطر اي تا عيسى عليه الصلاة والسلام عبو طرنر شموئك اللي شنگو ري تهب شيخ صالي المنجد بولن الذي يبدو من ظاهر حديث ثوبان وحديث أبي هريرة انصحه أن غزوة الهند المقصودة ستكون في آخر الزمان في زمني قرب نزول عيسى بن مريم عليه السلام ثوبان الله تعالى انهو বস্তুত যারা গাজের হাদিস গুলোকে দয়াই ব্যাখ্যা দেন কিংবা এগুলোর আলোচনাকে আড়াল করে রাখতে চান তাদের মাথা ব্যথা হাদিসের সনদ ও মতন নিয়ে না বরং তাদের মাথা ব্যথা হলো মুসলিক ও তাগুদ নিয়ে গাজওয়াই হিন্দের হাদিসের দিকে তাকালে একথায় স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুসলিক ও মুসলিম নামধারী তাগুদ শাসক গোষ্ঠীর সাথে বিশুদ্ধতা সংঘাত অবর কিন্তু যারা এই তাগুদদের সন্তুষ্ট করা এবং তাদের মুসলিম শাসক হিসেবে প্রমাণ করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে তাদের জন্য এই সত্যকে স্বীকৃতি দেয়া কঠিন যারা মুসলিমদের তাগুতের আনুগত্যের প্রতি আহ্বান করে তাদের জন্য গাজওয়াই হিন্দুর আলোচনা এক ভীতিকর বিষয় যারা মুসলিক গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে ভারতীয় সংবিধানের উপর ইমান রেখে পোকামাকড়ের জীবন চায় তারা চায় না মুসলিমরাই হাদিসগুলোর কথা জানুক তারা চায় না মুসলিমরাই বিজয়ের সুসংবাদ পাক এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করুক আর তাই তাদের কেউ কেউ দাইব বলে এই হাদিসগুলোকে পিছনে ছুঁড়ে ফেলতে চায় আর কেউ কেউ এটা অনেক আগেই হয়ে গেছে বলে এই আলোচনাকে এড়িয়ে যেতে চায় এবার আসুন কিছু বাস্তবতা দেখে নেই রাসুল সাল আলী সাল্লামের হাদিস উল্লেখিত এই গাজোয়ার কত দূরে নাকি বলেছেন এখানে কায়েম করতে হবে অথচ আমরা মালাউন মুস্টিকদের নিজেদের পরম বন্ধু ভেবে নিশ্চয়তার সাথে জীবনযাপন করছি আল্লাহ কুরআ স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন কাফের মুষ্টিকরা আমাদের প্রকাশ্য শত্রু আমরা আল্লা কালামকে ভুলে গিয়ে মদির মোদীর বেশি বিশ্বাস করে বসলাম আর আমাদের জন্য যা যা করা দরকার সবই করার জন্য প্রস্তুত আছে। এমনকি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ সরকারি খরচে পূজা বানানো হচ্ছে মুসলিমদের টাকায় শির্কের উৎসব করা হচ্ছে চটকদার মোরকে সাজিয়ে মুসলিমদের ইমানকে নষ্ট করা হচ্ছে প্রধান বিচারপতি তো ভারত ঘুরে এসে একথা বলেই ফেললো সবারই পূজায় আসা উচিত বুঝার জন্য ইশারা যথেষ্ট কিন্তু আমাদের সামনে শুধু ইশারা নয় বরং সমস্ত নিদর্শনই উপস্থিত আজ থেকে আরো বহু বছর আগে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো গাজওয়া হিন্দের ব্যাপারে ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছিল হায় তারা যতটুকু বিশ্বাস করে আমরা যদি ততটুকুও বিশ্বাস করতে পারতাম এই যুদ্ধ শুরু হয়ে গেলে আপনার অবস্থান কোথায় হবে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন যুদ্ধ শুরু হবার আগেই হিন্দু নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে দখল করে নেয়ার ব্যাপারে আজ গল্প কথা বলে আপনি এই কথাগুলি উড়িয়ে দিতে পারেন সেই স্বাধীনতা আপনার আছে কিন্তু জেনে রাখুন যখন নির্মম বাস্তবতা সামনে আসবে তখন চোখের পানি রক্ত হয়ে গেলেও কোনো ফায়দা হবে না বর্তমানে এই উপমহাদেশের মুসলিমদের উপর মালাউন হিন্দুদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রসনের অব্যাহত প্রচেষ্টা দেখলেই বোঝা যায় যে এটি অতি সত্ত্বর চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসুলসাল আলী ওয়াশাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উন্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে অল্লাহু আদম এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে উম্মাহকে আবারও খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা আল দিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দার্জালের আবির্ভাব হবে এবং আগমন ঘটবে সয়িদুনা ইসেবনে মারিয়ামা আলি হিমা সালামের কজরাতুল হিন্দ পাক ভারত বাংলাদেশের মুমিন আর মুনাফিকদের পৃথক করে দিবে মুনাফিকরা হয় কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে एक भयंकर रक्तक्षयी युद्धे মুসলিমরা জয়ী হবে মালাউন্দের নেতাদের শিকলের ডান্ডা বেরি পড়াবে তাদের নারীদের দাসী হিসেবে গ্রহণ করবে এবং তারপর ফিলিস্তিনের বাইতুল গিয়ে বেতুল মোকাদ্দালামের সাথে মিলিত হবে নিঃসন্দেহে এই বাহিনী হবে বিশুদ্ধতাবাহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুজাহিদ বাহিনী মানবরচিত কুফরি সংবিধানের রক্ষক এবং বিশ্বকুফুরের মাথা আমেরিকার জাতিসংঘের গোলাম পাকিস্তানি কিংবা বাংলাদেশি আর্মিনা এই যুদ্ধে আল্লাহ তালা তার বাহিনীকেই বিজয় দিবেন ইতিহাস রাসুল করানার্থে আপনার দুয়ারে প্রস্তুতি নিচ্ছে মুশ্রিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বাহিনী গাজুয়া হিন্দু অগ্রবর্তী দলের সাথে রচিত হচ্ছে মহাকাব্যিক এক লড়াইয়ের প্রেক্ষাপট এখন সময় ইতিহাস গড়ার এখন সময় বিজয় গৌরব ও মর্যাদা অর্জন করার আল্লাহ তালা বলছেন মিনাল্লাহ এবং আল্লাহ আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় তবুও কি আমরা জাগবো না তবুও কি সঠিক পথ বেছে নেবো না আমার কাজ তো শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেয়া হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন हमें जा कि गोपन कर अपनी सक्षी थकुनि जा कि गोपन कर दायित्व अपन आरोना रबीन